শ্রীমদ্ভাগ ভগবান শ্রী বেদ ব্যাথ অনুবাদ এবং তৎপর্য শ্রী শ্রীমদ্ এসি ভক্তিবন্থ স্বামী ফাল প্রথম স্কন্ধ আধ্যায়ে শ্লোক সংখ্যা তেতলিশ থা সংগমিহ ইয় সথেচ্ছা নৃণ অনুবাদ কোন খেলা জিনিসপত্র ছত্রাখা ঘরে ফেলে তেমনি ভগবানের পরম ইচ্ছায় মানুষের মিলন ও বিছেদ ঘটে থাকে তাৎপর্য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 আমাদের অধিষ্ঠিত করে ধনী ব্যক্তির পুত্র জন্মসূত্রে ঐশ্বর্যের অধিকারী হয় তবে ধনী পুত্র হয়ে যে শিশু এসেছে তারে সেখানে থাকবা মতো যোগ্য রয়েছে এবং তাই পরমেশ্বরের ইচ্ছায় তাকে সেখানে আনা হয়েছে আর এক বিশেষ মুহূর্তে যখন শিশুটিকে সেখান থেকে সরে দেওয়া প্রয়োজন হয় তখন পিতা এবং পুত্র সুখে সম্পর্ক থাকে ছিন্ন হওয়া ইচ্ছা না থাকলেও ভগবানের ইচ্ছায় ভাবে সব কিছুই ঘটে ধনী অথবা দরিদ্র এই ধরনে। মিলন এবং বিছে ব্যাপারে কোনো কিছু করা ক্ষমতা নাই এখানে উল্লেখিত খোলোয়া আর খেলা সামগ্রীর দৃষ্টান্তি ভুল ভোজা উচিত নয় কেউ যুক্তি দিয়ে দেখাতে পারে যে আমাদের নিজেদের কাম প্রতিক্রিয়া স্বরূপ তার কর্মফল অর্পণ করতে যখন তখন উপমা পরমেশ্বরিক হতে পারে না কিন্তু সেই যুক্তি ঠিক নয় আমাদের সর্বদা মনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছাই চরম আইনে বিশেষ বিশেষ ক্ষেত্রে ভগবানের ইচ্ছায় কর্মফলে পরিবর্তন ও সাধিত হয় তবে তা কেবল পরমেশ্বর ভগবানের ইচ্ছা প্রভাবে কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারেন এবং যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই খেলোয়াড়ে দৃষ্টান্ত দৃষ্টান্ত ঠিক যথাযথ যথাযথ কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারেন এবং যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার কার্যকলাপ কোন রকম ভুল ঠুটি থাকে না শুদ্ধ ভক্তের ক্ষেত্রে ভগবান করেন ভগব গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবান তা শরণাগত ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই পৃথিবীর ইতিহাসে পরমেশ্বর ভগবানের দ্বারা প্রতিক্রিয়া পরিবর্তন সাধন কর্তান যদি কারোর পূর্বকৃত কর্মফলে পরিবর্তন সাধন করতে সক্ষম হন তাহলে তিনি স্বয়ং অবশ্যই প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ নন তিনি পরমপূর্ণ এবং নিয়মে আমি তো বুদ্ধি হইলে অমানি না হব প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দুশিবে হইব নির তাই শিষ্য থাবা থাকিয় সর্বদা না লইব পূজা খা এই ভক্ত আমাদের জন্য সবসময় আচার যাদের বুঝতে হবে তো আজকে আমরা শ্রীমদ ভাগব থেকে ফাঁদ ঘটছি যে আমরা সকালে ভগবানের কেহ মানে কেহ না মানে সব তারা সকলে ভগবানের দাস যদি তাহলে আমরা যদি না মানে মানে আমরা বাংলাদেশে আসি না স্বর্গলোক না নরক না আমেরিকা তো জড় জগতে আসতে হয় এবং এই জড় জগতে পুনরফি জননম পুনরাবি মরণম পুনরাবি জননী জঠরে অবস্থা এর মূল কারণ কি আছে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বাহে মুখ মায়া তার দেয় সংসার দুঃখ তো প্রত্যেকটি জীব সবকিছু একটি জীব সব কিছু যা করে প্রতি মুহূর্তে কি জন্য করে সুখের জন্য কাজ করে না যাতে তা থেকেই তার দুঃখল হবে সকালে সব কিছু করে সুখের জন্য শুধু মানব জাতিতে নয় সব রকম প্রাণী যা বিষার মধ্যে সেও নিজেকে মনে করে নিজে মনে করে যে খুব সুখী আছি এখানে তো সব কিছু আমরা করে সুখের জন্য করে কিন্তু যেহেতু আমরা জানি না বুঝি না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 সংস্প ভোগ দুঃখে আদন্ত কৌন্থে বুদ্ধ ইন্দ্রিয় সুখ যা হয় সেটা সুখ নেই তো আদব অন্তে মদস্থলেও শুধুমাত্র দুঃখে কারণ কিন্তু সেটা আমরা বুঝি না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 পরস্পর সুখ স্ত্রী জন্য কাজ করে যাতে স্ত্রী স্ত্রী তো সেবা স্বামী সুখ হবে স্বামী স্ত্রী একসাথে সন্তানে লালন ফালন ফালন পোষণ করে কিন্তু সকলে মূল সূত্র হচ্ছে যে সব খরে থেকে আমার সুখ হবে কিন্তু তারা বুঝে না যে এই শুধুমাত্র কৃষ্ণের সুখের জন্য এই চেষ্টা খড়ে থেকে আমাদের আসল সুখ হবে তো এই হচ্ছে কাম এবং প্রেমের পার্থক্য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 তো হত্যা করা থেকেই হয়তো আমরা আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারব কিন্তু তা ফলে আমাদের অনেক কষ্ট ভোগ করতে হবে ধর্ম তো লোকেরা এই সব জানে না লোকেরা সব জানে জানলেও তো আসলে বিশেষ পূর্ণ বিশ্বাস করে না যে কাজে প্রতিক্রিয়া হয় ক্রিয়া প্রতিক্রিয়া এই ধর্মিক সাম্প্রদায়িক বিশ্বাস নেই এবং কিছু লোক বলে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করে আমরা খ্রিস্টান আমরা জিজস কে বিশ্বাস করে আমরা হিন্দু আমরা অসংখ্য দেবতা বিশ্বাস করে আমরা পুনরা বাদে বিশ্বাস করে কিন্তু এই তো বাদ নাই কারো ধারণা নেই কাল্পনিক ধারণা নাই ভগবায় শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সহিত জ্ঞান বিজ্ঞান অশুভাতজ্ঞান না। জ্ঞান এবং বিজ্ঞান জ্ঞ প্রঙ্গম করা জ্ঞান যা হয় সেটা বিজ্ঞান মানে আধুনিক ভারতীয় ভাষায় এই বিজ্ঞানের শব্দ হচ্ছে সায়েন্স শাস্ত্র বিজ্ঞান মানেই এই জ্ঞান যা প্রকাশিত হয় হৃদয়ের মধ্যে গুরু মুখ্য আর না করিয়া মনে আশা মানে সেই জ্ঞান যা হৃদয়ের সাথে চিত্রের সাথে যুক্ত আছে সেটা বিজ্ঞান বলে মানে নাই। পুরা সাক্ষাৎকার হয় তো যে পুনর্জন্ম হয় সেটা কারো বাদ না মত নেই সেটা আসলে হয় এবং সেটা আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি জীব ভগবানের ক্ষুদ্র অংশ এবং ভগবান দয়াময় আমরা ভগবানকে ভুল করে উপেক্ষা করে এই জড় জগতে আসলাম কিন্তু ভগবান যেহেতু আমাদের সুযোগ দেন যাতে আমরা সাধনা করে থাকে আত্মা শুদ্ধি করতে পারে এবং আমরা আমাদের নিজের মূল শুদ্ধ অবস্থায় পুনর অধিষ্ঠিত হয়ে আমরা অধিকার লাভ করি ভগবানের কাছে ফেলে যেতে কিন্তু যে এইতু এই ভগবান বৈ মুখ্য এই গভীর আছে সেই জন্য এই জীবনে সাধারণত এই জীবনে এই বিকৃত বুদ্ধি আমাদের সেটা ঠিক করা শ্রীকৃষ্ণ বলেন বহু নাম জন্য নাম আনতে জ্ঞান এবং নাম প্রভাত দিতে তো জ্ঞানী লোক মানে সেই রকম লোক যে অনুসন্ধান করে তো জীবনে কি উদ্দেশ্য আছে আছে ভগবান কে আছে আমাদের কি সম্বন্ধ আছে ভগবানের সাথে সেই রকম কারণ লোক তো মানুষ করলেও তাদের বুদ্ধি তাদের মনোভাব তো ফসুদের মতো থাকে আহার নিদ্রা নাম মাইথুন ফসু বিয়ে নারা নম ধর্ম হিথেসম অধিক বিশেষ ধর্মে হীন ফসু বে নার মনুষ্যের মধ্যে এবং ফসুদের মধ্যে এই চারটি একই রকম হয় আহার নিদ্রব ভাই মাইথুন শুধুমাত্র মানুষ জীবনে মানব জীবনে সম্ভাবনা আছে ধর্ম পালন করা সে জন্য এক মানুষ যদি ধর্ম পালন না করে তাহলে সেই মানুষ না সেই নররূপ এখানে ধর্ম শব্দ অর্থ হচ্ছে শুধু আমি হিন্দু আমি মুসলমান সেই রকম বলা না ধর্মায় এখানে ধর্ম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 যে ভগবান বিশাল আছেন আমরা ক্ষুদ্র আছি সেই দ্বন্দ্ব আমাদের কাতব্য আছে ভগবানের সেই বখর নৈত তো নইতো যে আছে আমাদের সেই বখর কেউ তো চিন্তা করে না তো আমাদের মনোভাব খুব বিকৃত আছে দূষিত আছে সেই জন্য ভগবান আমাদের শুধুমাত্র এই জীবনে সুযোগ দেন না অনেক সুযোগ দেন তো কিছু তথাকথিত ধর্ম আছে এই জগতে যাদের অনুগামীরা বলে যে মানুষ এই জীবন শুধু জন্য হয়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 তাহলে আমরা স্বর্গ যাব না কি বলে সেখানে যাব এবং আমরা যদি ঠিকমতো বিশ্বাস করে না আমাদের যদি দুর্ভাগ্য হয় আমরা ঠিকমতো মতো পরিবার গ্রহণ না করে তাহলে আমাদের অনেক নিচে অনেক নিচে পচন হয় এবং আপনিও বুঝতে পারেন আমি খ্রিস্টান ফ্যামিলিতে এইবার জন্ম গ্রহণ করেছে। আমার আসল জন্ম হলো শিলপ্রভাতে চরণে কিন্তু এই শরীরের জন্ম হলো এই খ্রিস্টান ফ্যামিলিতে একটু বড় হয় এই বারো তেরো আমি একটু মনে করছলাম যে এই ভগবান যদি দয়া মানে ভগবান তো দয়াময় যদি ভগবান দয়াময় হন তো না শৈতান ভয় তো ভগবান কি জন্য এই তো সৃষ্টি করে এবং আধিকাংশ নরখে ফেলে যা থেকে উ সম্ভব নয় বুঝতে পারলাম না হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে লোকেরা মনে করে যে পুনর্জন্ম হয় তো একবার শুনেই আমার পুরো বিশ্বাস কারণ বুঝতে পারলাম যে ভগবান দয়াময় সেই জন্য আমাদের অনেক সুযোগ দেন আমার নিজে বাবা তো ভালো মানুষ কিন্তু না আমি যদি কিছু খারাপ কাজ করে আমি যদি দুষ্ট হয় তো আমার বাবা তো আমাকে যথার্থ দণ্ড দেন কিন্তু কি জন্য যাতে আমার শিক্ষক হবে যাতে আমি শিখতে তো আমাকে শাস্তি দেন না যাতে আমার ভবিষ্যতে কোনো আশা হবে না আমার যেমন হাত তো ঘাটে না মানে কিছু কি বলে কি বলে যা তো এই আহ সেটাও করে না সাধারণত ক্রুর হচ্ছে না তো আমার আমি যতই দুষ্ট না হয় তো তবু আমা বাবা আমাকে অনেক সুযোগ দেন ঠিক আছে তো কিছু খারাপ করে চেন বাবা তারপর আমাকে ক্ষমা করে যতবার আমি আমি করে ততই আমা বাবা তো আমাকে ক্ষমা করে তো ফরম তো আমাদের ক্ষমা করেন না অবশয় ক্ষমা করে এবং আমাদের অনেক সুযোগ ভাবে বুঝতে পারলাম যে শিক্ষা যে আমি হচ্ছে না শিলুপ্রভাদের সর্বপ্রথমে ওই কৃষ্ণ খ্রিস্টলীলা কৃষ্ণলীলা বই পড়েছি শিলপ্রভাদে এই পুষ্টক পর থেকে আমি বুঝেছি যে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 লোকেরা যে যারা এইভাবে বলবে প্রশ্ন করো না তারা অবশ্যই তারা সেইরকম বলে কারণ তারা জানে না কোন সব জ্ঞান যা এই সকল শাস্ত্র মধ্যে হয় সেটা সব প্রশ্ন প্রশ্নত্তর দ্বারা প্রকাশিত হচ্ছে অর্জুন খ্রিস্ট থেকে জিজ্ঞেস করেছেন আহ তারপর এখানে শ্রীমান ভাগবতে বসুদেব নারদ থেকে যুধিষ্ঠির নারদ থেকে জিজ্ঞেস করেন ব্যাসদেব নারদ থেকে brahma করেন নারদত্ত ব্রহ্মা থেকে জিজ্ঞেস করেন লোকেরা যদি জানেন তাহলে আমাদের জানাতে যদি না জানেন কিছু তো আমাদের কিভাবে জানাতে পারে সেই জন্য যেতে হয় যাতে আমরা কি করতে পারি ফরি প্রশ্ন অবশ্যই তা আগে প্রণীপাত এবং শিব কিন্তু পরীপ্রশ্ন পরী প্রশ্ন তো মানে সব রকম প্রশ্ন করো যেমন ভগত কিং ব্রহ্মা কিংবা কিং থার মা পুরুষ আদি দায় আদি অজ্ঞম কি মুজুনের খ্রিস্ট থেকে অনেক রকম প্রশ্ন করেছে তো আমার কর্তব্য কি আছে ke আজকে কাকে আমরা ভগবান বলতে পারি তো এইসব প্রশ্ন এবং এইসব প্রশ্নের উত্তর পরিবেশন করা খুব দরকার আছে কারণ এই জ্ঞানে অভাবে লোকেরা তার তাদের ওই দুর্লভ মানব জন্ম নষ্ট করে ফেলেছে আমরা কি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এইসব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 গুরুদাস প্রভু তো ট্রেনে বম্বাই থেকে কলকাতা চলে আসলো খুব কষ্ট করে কলকাতা থেকে ঢাকা ঢাকা থেকে তো আমাদের অভ্যাস আছে যে আমরা ট্রেনে যাওয়ার সময় আমরা প্রপাদে কিছু বই সাথে নিয়ে আসে এবং আমরা এইভাবে আমরা বিতরণ করি তো এক মুসলমান মানুষ বর্ধমান নবদ্বীপে খাচ্ছে তাদের ঘর তো যাত্রা শুরু সময় গুরুদাস প্রভু থেকে এক বই ইংরেজি আহ আপনার সাক্ষাৎ বলে সি এবং গুরুদাসকে ওই তো ফেরত দিয়ে বলেছেন যে আজ থেকে আমি নিরামিষ আসি হব আর ইমেল এড্রেস দিয়েছেন গুরুদাসকে এটা আমি বলছি দৃষ্টান্ত রূপে যে এই জ্ঞান সকলের জন্ম আছে কোনো ব্যাপার নেই যে আমরা মুসলমান হিন্দু আমি তো হিন্দু ছিলাম না আমি এখনো নিজেকে হিন্দু মনে করে আমি এখানে প্রভুপাদের সর্ণে আসলাম হিন্দু হওয়া জন্ম পড় সত্ত ফং পড় সত্য কি নমো ভগবাসুদেব জন্ম আসভিসরাট তিনে ব্রহ্ম হৃদয় আদি কব মোহিৎসূর তেজৌ বারি মৃগাং যাচ্ছি মৃষা ধাম স্থহক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 অবদান করতে চাই আমাদের প্রয়াস নেই যে আমরা হিন্দু আমরা হিন্দু সেটা আমাদের প্রয়াস আমরা সকলকেই তাদের আসল সম্বন্ধে কি আছে সেই জ্ঞান তো কর্মা এইসব আছে সেটা বুঝতে হবে কারণ এই জ্ঞান এই জ্ঞানের অভাবে লোকেরা অনেক রকম করে হিন্দুরা ও বলে যে মুখে বলে যে পুনর্জন্ম হয় তো তাদের আস জ্ঞান থাকতো তো পশু হাতি নেই করতো না আমরা হিন্দু আছে আমরা মাছ থা এইসব আমরা খাই সে ফাপ হচ্ছে কি ফাপ হয় না আসলে আমরা যদি শখ সবজি খাই এবং আমরা যদি আসি হয় কিন্তু আমরা ভগবানকে প্রেমের সাথে karena, করে না সে তো santa, ইজ্ঞ সৃষ্ট আসন ও te মুচ্ছন্ন সর্বেউ ভুঞ্জে পাড় আত্মার জন্য নিজের জন্য আমরা যদি শাক সবজি বানাই সে তো ঔপাপ সে জন্য শ্রীকৃষ্ণ বলেন ইয়াদ করি yad না আসি আসনা আসি অনেক সব কাজ যে তুমি কর সব খাওয়ি গায় সব দান সব কিছু যা কর তো arpan করো আমাকে তো এইসব আমরা শেখাতে চাই এখন আমি বেশি কথা বলব না কারণ আমার মালা অনেক বাকি আছে আসলে আমি এখানে আসতে চাইলাম বাংলাদেশের আগে আমাদের অনেক ইমেল পত্র এই যোগাযোগ হলো আমি দেখেছি যে খুব আসতে চাইলাম কিন্তু আমাকে না বলে ওই সব কার্যক্রম থাক বদল হচ্ছে হরে কৃষ্ণ খাল খেয়ে কইতে পারছি এখানে এনি ওয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে প্রতিদিন এখানে আসেন মন্দিরে সমাজ ছাপছেন আপনি সখকে ফোনে বলেছেন আমার পুরাতন বন্ধু দয়াল গো রঙ্গ মায় চলে গেছে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 গৃহা থাকা থেকে আর শক্তি বেশি হয় তো পঞ্চস অর্ধং বনঙ্গ পঞ্চস পশ্চ পরে তো বনঙ্গ বন প্রষ্ট হওয়া